মানবতার সমাধান আমরা যে বিষয়টি আপনাদের সামনে আয়োজন রেখেছি সেটা হলো হজরত আবু হুরা রাদ আল্লাহনু এবং আসাহাবে সুফা হিসাবে যারা ছিলেন মসজিদে রসুল করিম সালামের নিত্য নৈমিত্তিক সাথী বা সাহচার্য হিসাবে যারা সময় দিতে চেষ্টা করতেন এমন কি ওহির খেদমাত এগুলার লেখা এবং অনুশীলনের কাজে যারা অনেক কিছুই ত্যাগ করে জীবনের যথাসর্বস্ব কায়িক পরিশ্রম এখানেই ব্যয় করতেন সেই সমস্ত সাহাবায়িক রাম প্রসিদ্ধ সাহাবিদের কাহিনী আসুন আজকে আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে সেগুলো আমরা উপলব্ধি করবো ইনশাল প্রথমেই পরিচয় পড়ব আজকের আলোচনায় আমাদের সঙ্গে যারা আছেন প্রাজ্য আলোচক মন্ডলী তনমধ্যে প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এবি এম হিজবুল্লাহ সালামুমতুল্লাহ জি আলোচক হিসেবে আছেন শেখ আহমদুল্লাহ সালাম এবং রয়েছেন শেখ ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ ধন্যবাদ মহতারাম উপস্থাপক আমরা ধারাবাহিকভাবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামে বরকতময় জীবনের সেই বরকতময় ঘটনাগুলি বিভিন্ন প্রেক্ষাপটে যা ঘটেছে যেখানে রয়েছে আমাদের জন্য অসংখ্য শিক্ষা উপদেশ আমরা পর্যায়ক্রমে শুনে আসছি আজকে আমরা প্রসিদ্ধ সাহাবি যিনি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হোরাইরাহু তার সাথে সম্পৃক্ত একটি ঘটনাবহুল হাদিস বা হাদিসের ঘটনা আমরা শুনব এবং তা থেকে শিক্ষা গ্রহণ চেষ্টা করব। সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহু আনহু শেষের দিকে ইসলাম গ্রহণ করেছেন সপ্তম হিজড়িতে তার আগে বহুজন নবুয়তের শুরু থেকে ইসলাম গ্রহণ করলেও রাসুল সাল্লাহ আলি হিসাল্লামের সাথে সার্বক্ষণিক সঙ্গ দেওয়ার সুযোগ হয়তো অনেকেরই হয়নি আবু হরাই রা রবিআ আল্লাহ তা আনহু যেদিন থেকে ইসলাম গ্রহণ করলেন সেদিন থেকে রাসুল সাল্লাহসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সার্বক্ষণিক রাসুল সাল্লাহামকে নজরে রেখেছেন কখন কি বলেন কখন কি করেন সব কিছুই যেন তিনি সেগুলিকে সংগ্রহ করছেন সাহাবি আবু হরাই রিয়াল্লাহ চাহালা আনহু দিন শিক্ষার উদ্দেশ্যে নিজের জীবনকেও যেন উৎসর্গ করেছিলেন যার কারণে নিজের ছিল না কোনো বাসা নিজের ছিল না কোনো আলাদা বাড়িঘর কোনো সংসার তিনি ছিলেন না আনসার ছিলেন না মহাজির যার কারণে মহাজিরদের ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যও তার নেই আনসারদের ক্ষেত খামার তার সেই ক্ষেত খামারও নেই সব বাদ দিয়ে শুধু তার জীবনেই একটাই কাজ কীভাবে রাসুল সালসাল্লাম থেকে দিনের বিষয়গুলি জানা যাবে শেখা যাবে এজন্য তার রাত দিন সবই ছিল মসজিদেই মসজিদে নবাবিতে শুধু তিনি একা নয় বরং আরও একাধিক এ ধরনের সাহাবি যারা আহলুসা বলে পরিচিতি লাভ করেছিলেন সাহাবি আবু হরাই রিয়াল্লাহ আনহু খুব ক্ষুদার্থ কোথায় খা পাবেন আসছে না কোনো খাওয়া রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের কাছে হঠাৎ এক পেয়ালা দুধ কেউ এসে দিয়ে গেলেন রাসুল সাল্লিহাল্লাম প্রথমে ডাকলেন সাহাবি আবু হরাই রাজিয়াল্লা আনহুকে আবু হুরাই রাজিয়াল্লাহ আনহু এসে খুশি হলেন যে খুব ক্ষুধার্থ অবস্থায় মনে হয় এক পেয়ালা দুধ তিনি পেলে একটু তৃপ্তি সহকারে খাবেন ক্ষুধা একটু নিবারণ করবেন কিন্তু তা হলো না সাথে সাথে রাসুল সাল্লাই বললেন দেখো মসজিদে কে কে আছে তাদেরকে ডেকে নিয়ে আস তিনি আরেক চিন্তায় পরে গেলেন মনে করলাম এক দুধ আমি খেলে আমার একটু তৃপ্তি হবে একদম মসজিদে যারা আছেন তাদের সকলকে ডাকার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাসুল সালাম কি করবেন করার কিছু নেই গেলেন ডেকে নিয়ে আসলেন মসজিদে যারা ছিল প্রায় সত্তর থেকে আশি জন মসজিদে তাদেরকেও ডেকে নিয়ে আসলেন নিয়ে আসলে রাসুল সাল্লাল্লাহ আলি হিসাল্লাম এখন সর্বপ্রথম আবু হুরাই রাজিয়াল্লাহনকে বললেন তার ডান পার্শে যিনি তাকে আগে দেওয়ার জন্য দিলেন তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন তৃপ্তি সহকারে তিনি খেলেন তারপরে এভাবে দিতে দিতে দিতে দিতে সকল যখন খাওয়া শেষ হল এরপর আবু হুরায় রাজিয়াল্লাহুকে রাসুল সাল্লাল্লাহাম দিলেন দিয়ে বললেন তুমি খাও মানে একটু গুরুত্ব দিয়ে বললেন যেহেতু পর্যাপ্ত পরিমাণে দুধ পান করলেন পান করার পর দেখলেন যে এখনো যেই দুধ ছিল সেই দুধেই রয়েছে তা শেষ হয়নি তো রাসুল সাল সাল্লামের জীবনে আমরা অনেক বিষয় শুনেছি তার মাঝে এটাও হলো একটি অন্যতম বরকত আল্লাহ রাবুল আলমিন তার মাধ্যমে দিয়েছেন বরকতময় তার জীবন তবে এখানে রয়েছে আল্লাহ রাসুল সাল্লিয়াল্লাম তিনিও যেমন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন যেই আশি জন এক পেয়ালা দুধ সকলেই তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন তবু শেষ হয়নি তারাও তো নিজেদের জীবনকে চমৎকার অনেক সময় এগুলি সবাই ভাবে তাকে এগুলি নাড়া দেয় আপনি বলেছেন যে সপ্তম হিজড়িতে লোক সেখান থেকে এসেছেন খবর পেয়ে তারপরে কেউ অবশ্যই অষ্টম হিজরির কথাও কিন্তু সপ্তম হিজড়িতে ধরলাম ইমান গ্রহণ করলেন এরপরে নবীজির আর কতদিন বেঁচে ছিলেন নবীজির দশম হিজরিতে অফার আর এর মধ্যে সকল সাহাবির মধ্যে হাদিস বেত্তা হিসাবে সবচেয়ে পরিচিতি লাভ করলেন আবু হরি আবু তালা হুজুরের মুখ মিশ্রিত সকল হাদিস আমলগুলো তিনি ধরে রাখতেন আব তিনি বলেছিল না সেটা সবাই মনে আছে যে রাসুল্লাহ গিয়ে বললেন্লাহ আপনি যেগুলো বলছেন আমি সেগুলো অনেক সময় স্মরণ রাখতে পারছি আমাকে একটু দোয়া করে দিন তখন রসুল গায়ে চাদর দিয়ে তাকে দোয়া করে দিলেন এরপরে এরপর থেকে এরপরে তার মা ইমানদার ছিলেন না অনেক বকাঝকা করতেন আবু হরার এসে বললেন দোয়া এমন কাজে লেগেছে পরে যখন গিয়ে বলেছে মা খোঁজ নেওয়ার আগেই খোঁজ নেওয়ার আগে খোঁজ নেওয়ার দিয়ে শেখ তাহলে আপনার এই বিবৃতির প্রেক্ষিতে আমরা বুঝতে পারি একটি ঘটনা যে এই যে দুধ বা দুগ্ধজাত দ্রব্য যা নবী মোহাম্মদ সালিয়া আবু সহ খাওয়ালেন শুধু এই দুধে বরকত প্রাপ্ত তিনি হননি তিনি বরকত পেয়েছিলেন স্বয়ং নবী মোহাম্মদ সাল্লিয়াম কাছ থেকে যে কারণেই হয়তো হাদিসশাস্ত্রের সবচেয়ে বেশি হাদিস বর্ণনকারী সাহাবি হিসাবে ইম আহরণের জন্য একটি প্রশ্ন আসতে পারে এখানে উনি এত কষ্ট করলেন কেন ক্ষুদার কাজে বের হতে পারতেন তিনি কাজে না বেরিয়ে এখানে পড়ে থাকলেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে যে আমি যদি চলে যাই আমাদের দর্শক বৃন্দ অনেকে প্রশ্ন থাকতে পারে তারা মসজিদে কেন ছিলেন তাদেরকে ঘর ছিল না সেজন্য অবশ্যই নয় তাদের এখানে পড়ে থাকার মূল উদ্দেশ্য ছিল রসোল্লা সাল্লাম এলম শিখার জন্য তারা পড়ে থাকতেন যদি আল্লাহর পক্ষ কিছু আসত তারা খেতেন না আসলে তারা আল্লাহর ভরসা করে না খেয়ে দিনকে দিন কাটিয়েছেন কিন্তু হাত ভালো চমৎকার কথা বলেছেন আপনি দেখুন এই আবহাওয়া দিয়ে যাচ্ছেন বেহোশ হয়ে পড়ে গেছেন মানুষ মনে করে খায়ের আমরা অত্যন্ত প্রাণবন্ত একটি আলোচনা দর্শকদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি মাসা আল্লাহ আমরা যে পর্যায়ে এসেছি আমরা এর ধারাবাহিকতাই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশা দর্শকদের উদ্দেশ্যে ততক্ষণে সামান্য সময়ের জন্য একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা ফিরে আসব আপনাদের সামনে ইনশাআল্লা ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা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 আর কি আছে জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण इसमाम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिसा যার মধ্যে রয়েছে ইমানের জাগ্রত চেতনা এবং আমাদের শিক্ষণীয় অপরন্ত বিষয় আসুন আমরা আলোচনার ধারাবাহিকতায় সাথে রসুল্লা সাল্লাস্লামের এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় অনেক শিক্ষা আমরা পাই দর্শক বৃন্দের জন্য যেমন রয়েছে আমাদের জন্য রয়েছে ছাত্রদের জন্য রয়েছে যে দিন শিখার জন্য অর্জনের জন্য এই ধরনের কোরবানির স্পৃহা থাকতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কালামকে আমি শিখার জন্য প্রয়োজনে ঘর থেকে আমি বেরিয়ে যাবো প্রয়োজনে আমি উপোস করবো প্রয়োজনে আমি ক্ষুদার্ত থাকবো কিন্তু তারপরও কোরআন এবং হাদিসের আমি শিখেই নে এটা যেমন সত্য তেমনি ভাবে যারা অভিভাবক থাকবেন তাদেরকে এই কথাটা ভাবতে হবে যে আমার কাছে জ্ঞান শিখতে এসেছে আমার কাছে এলিম শিখতে এসেছে সে নিজেকে ওয়কফ করে দিয়েছে অতএব তার প্রয়োজনগুলো আমার দেখা দরকার দেখুন রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম আর কোনো চাওয়া নাই পাওয়া নাই কার কাছে হাত তারা পাতেন না এজন্য কি তারা অভুক্ত থাকবে না না এটা হতে পারে না তাই নবীজি সাল্লি সাল্লাম তাকে যে হাদিয়া পেশ করা হয়েছিল সেই হাদিয়ার দুধটুকু এনে তিনি বিলিয়ে দিলেন তার সবাই তো আচরণে শিক্ষা দিয়েছেন একটা হাদিস মনে হলো যে হাদিস টি হাদিস। একজন তবেই তিনি বলছেন আমি সাহাবি আবুার আল গিফারি রাজি তার কাছে একদিন গেলাম তাকে দেখা করতে দেখলাম যে তিনি নিজে এবং তার সাথে তার দাস বা কর্মচারী রয়েছে দুজন একই পোশাক দুজনের গায়ে দেখলাম আমি দুজনের গায়ে আবুজার গিফারি রাদিয়াল্লাহ গায়ে যে পোশাক তার কর্মচারীর তার গায়ে একই পোশাক কোনো কম বেশি নেই আমি দেখলাম জি দেখার পর আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনার গায়েও এই পোশাক আর আপনার কর্মচারী তার গায়েও এ পোশাক কেন তিনি বললেন যে দেখো আমি কোন একদিন একজনকে এক কর্মচারীকে এভাবে কিছু কথা বলেছিলাম রাসুল সালি হাসাল্লাম সেই দিন আমাকে বললেন তাদের কর্মচারী বা অধীনস্থ ব্যক্তিদের সাথে কি আচরণ হতে হবে কি ব্যবহার হতে হবে এ সম্পর্কে তিনি আমাকে বললেন বললেন যে তুমি তাকে সেটাই খাওয়াবা যেটা তুমি নিজে খাও তাকে সেটাই পড়াবা যেটা তুমি নিজেই পড়ো রাসুল সালি সাল্লামের সেদিনের কথা থেকে আমি আমার কোনো কর্মচারীকে আমার খাওয়া ছাড়া ভিন্ন কোনো খাওয়া দেইনি আমার পোশাক ছাড়া ভিন্ন তাদেরকে পোশাক আমি দেই নি এটাই হলো রাসুল সাল্লাইসাল্লামের শিক্ষা তিনি নিজে তার অধীনস্থদেরকে কোনো দিন ছেড়েই করতেন না এর আগেও আমরা কিছু এই ধরনের আলোচনা করেছি তোমাদের ভিতরে ইমানদার হতে পারবে না যত তার অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে যেটা নিজের জন্য পছন্দ করে আর দুধের ব্যাপারে আর একটা কথা বলতে হয় যে দুধ উপাদানটা এখানে এসেছে যে অন্যান্য খাবারের চাইতে দুধের একটা আলাদা স্পেশালি হাদিস দুধ খাওয়ার পরে তিনি আল্লাহ ফক্রব শুকুর আদায় করার পাশাপাশি এটা আরো বেশি আল্লাহর কাছে কামনা করে বলেছেন আল্লাহ নামিনের দুধ এ বর করেন অন্য খাদ্যের ক্ষেত্রে বলতেন যে এর চেয়ে ভালো খাদ্য দাও খাদ্য শক্তি রেখেছেন আলহামদুলিল্লাহ আজকের বিজ্ঞানের উৎকর্ষের যুগে দুধের বহুমুখী উপকারিতা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু এখানে আরেকটা ইঙ্গিত বহন করে যেমন ছিলেন তিনি দুধের সমূহ উপকারিতা জেনেছেন দুধের মধ্যে জ্ঞানেরও একটা আভাস পাওয়া যায় বলা হয় যে দুধ এটা জ্ঞানেরও একটা প্রতীক হ্যাঁ এই জন্য রসুলাম দুধকে অত্যন্ত ভালোটি জিনিস লক্ষণীয় ওখানে এই যেমন আপনি বলেন যে দুধ মধু আর পানি সামনে ধরা হয়েছিল আল্লাহ ন থেকে দুধ করলেন আমরা দেখতে পাই দুধ থেকে অনেক প্রকারের করে আসাবে আসাব এই ঘটনা থেকে আমরা বরকতের যে বিষয়টি পেয়েছি সেটা নিঃসন্দেহে রসুল আকরাম সাল্লাম যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভাবে তিনি সাহায্য এটা আমরা বুঝতে পারলাম তবে এটুকু মনে রাখতে হবে বলতে পারেন তাহলে আমাদের গত পর্বের আলোচনা পর্বের আলোচনা থেকে এটা কি মনে হয় যে রসুল জানতেন আগে থেকে যে এটা সবাই খেতে পারবে তিনি সংশয়টা আসতে পারে কারোর মাঝে যে তিনি তো কিভাবে জানলেন যে সবাই খেতে পারবে আর যদি আমরা বলি শুনে শেখ আহমদ যদি বলি জানতেন তাহলে অসুবিধা কিছু নেই জানিয়েছেন তাই তিনি জেনে অথবা তিনি নবী হিসাবে আল্লাহর কাছে ধারণা করেছেন আমরা আমার প্রতি যেমন ধারণা করবে তার ধারণা ছিল আল্লাহ তালার প্রতি এরকম দেখতে যত কিছু হোক না কেন এর মধ্যে যে বরকতময় একটা আসর আছে এটা কিন্তু আমি দেখেছি আলহামদুলিল্লাহ যারা রসুলকে মহাবত করে তার সুন আমল করতেছে এর সঙ্গে স্বল্প আর আদিকের কোন আজকের এই যুগে যে জিনিসটা হয়েছে আমরা সবাই অধিক পরিমাণের সম্পদ অধিক পরিমাণের ক্ষমতা সবকিছু অধিক পরিমাণ নেওয়ার চেষ্টা করি আমি যেটুকু নিচ্ছি বা যেটুকু আমি কামাই করছি ওইটুকুর ভিতরে আল্লাহ তালা কল্যাণ রাখছেন কিনা আমি সেরকম করছি কিনা ওই বিষয়টা আমরা লক্ষ্য করছি না এখানে এক পেলা দুধ থেকে এত কল্যাণ হলো যে সবাই হয়ে গেল। কেউ আবার এক জগ দুই দশ বিশ লিটার দুধ থেকেও দেখা যাচ্ছে তার নিজের যে উপকারটা হওয়া দরকার সেটুকু নাও হতে পারে আল্লাহ তালা যেখানে কল্যাণ দেবেন সেটার পরিমাণ কম হলেও তার উপকারিতা অনেক বেশি হবে অথবা ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে স্বল্প আর আধিক্য নয় আল্লাহ তালার কল্যাণ আছে কিনা এটাই জি শেখ আহমদুল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার এই কথার প্রেক্ষিতে একটা বিষয় প্রকট হয়ে উদ্ভাসিত হয় সেটা হচ্ছে যে অফরন্ত কল্যাণ এবং এই নিয়ামত হাসিল করতে হলেও আমাদের বা মুসলিমকে বা নবীর সাহাবিরা যে কোয়ালিটি অর্জন করেছিলেন সেটার দিকে একবার দীর্ঘপাত করতে হবে একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে যদি আল্লাহর ভয় পোষণ করি আমাদের হৃদয়ে আধারটা বা স্থানটা হৃদয় এই হৃদয় যদি পোষণ করি এবং পাপ থেকে বেঁচে থাকি আমরা অধিক নেকির কাজের দিকে আগ্রহান্বিত হই আমরা নিজের কি আছে এর উপরে আমরা ভরসা করব না আমরা ভরসা করব আল্লাহ আর তার পক্ষ থেকে এই যে বরকতের যে কথা শেখ আহমদ বললেন যে আধিক্যটা তার মধ্যে কোন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আজ তার হুকুম নির্দেশ আকাম এগুলি মানার উপর এগুলি জানার উপর তাহলে গিয়ে। আমরা এই আল্লা পক্ষ থেকে এখনো আশা করতে পারি অবশ্যই আর এই জন্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে আমরা সম্পদ শুধু হক বা না হক কোন উপার্জনই করতে থাকবো এ সম্পদ আমাদের কোনো দিন বরকত আনতে পারবে না প্রাচুর্যতা প্রদান করতে পারবে না বরং আল্লাহ সুবাহর উপরে যখন আমরা সম্পূর্ণ রূপে নির্ভরশীল হব যেমনটি আসাহাই সুফা বাবু হর দি তালা আনহু করেছিলেন তাহলে তিনি আমাদেরকে পছন্দ করবেন এবং আমাদের জীবনে দেবেন অফুরন্ত সেই অপরিসীম বরকত কামনা করে আমরা আজকের এই আলোচনা এখানেই পরিসমাপ্ত করছি আসসালাম আহমতুল আমি এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য উদ্দেশ্য মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंगल